আবু সাইদ খুদরি আলান তালন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন প্রত্যেক সাবালকের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব